আবু হুরের হ্রদিয়াল্লাউতালন হতে বর্ণিত নাবি সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তালা তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন